তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ তার নাম আপনারা সকলে জানেন এবং ছিলেন তার নাম হল প্রফেসর ডকার আবদুল্লাহ জাহাঙ্গীর হাফেজ তিনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল হাদিস ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর হাদিসের উপরে এবং আলহামদুলিল্লাহ এলমে হাদিসের উপরে ওনার কতটুকু জ্ঞান আছে এটা আপনারা ওনার লিখিত একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি এই বইটা পড়লে এক নজর দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ সবানুতলা এলমে হাদিসের ব্যাপারে ওনাকে কতটুকু জ্ঞান দান করেছেন বাংলা ভাষাভাষী এই দেশের যত এলমে হাদিসের উপরে বই রচিত হয়েছে এর থেকে বাংলা ভাষায় উত্তম কোনো বই আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই বইটা হল হাদিসের নামে জালিয়াতি এই বইটা পড়লে বুঝতে পারবেন এর ভিতরে হাদিস বলতে কি বুঝায় সহি হাদিস বলতে কি বুঝায় তারপরে হাদিসের নামে আমাদের দেশে যে সকল কথাবার্তা প্রচলিত আছে এগুলো যে হাদিস না এগুলো যে সব জাল হাদিস মিথ্যা কথা একেবারে বিস্তারিত দলিল প্রমাণ সহকারে এই বইতে আছে তিনি সৌদি আরবের রিয়াদে পড়াশোনা করেছেন দীর্ঘ অনেক বছর সৌদি আরব থেকে অনার্স মাস্টার্স পিএইচডি সব সৌদি আরব থেকে করেছেন তিনি আমার শিক্ষক আমার ওস্তাজ এবং এই দেশের হাজার হাজার ওলামাই ক্যারামের ওস্তাজ এবং এই দেশের আম মুসলিমেরও ওস্তাজ এই দেশের আম মুসলিমের জন্য তিনি যে খ্যাদমত করেছেন সসরাসর ওলামাই কানামদেরকে এরকম খ্যাদমত করতে দেখা যায় না তার যতগুলো বই আছে এই সবগুলো বই উনি এই ওম্মার জন্য বাক্য করে দিয়েছেন সোহান ইন্টারনেটে ওয়েবসাইটে ওনার বইগুলা আপনি ফ্রি ডাউনলোড করে ফ্রি পড়াশোনা করতে পারবেন এটার জন্য স্যারের থেকে কিনতেও হবে না স্যারকে টাকা পয়সাও দিতে হবে না সু বর্তমানে আমরা বই লেখে বইয়ের ব্যবসা করি বইয়ের মালিকানা রাখি সত্তা সত্তাধিকার রাখি রেখে এইগুলা বংশ পরস্পরা আমরা এই বইয়ের মালিকানা দিয়ে ব্যবসা করি কিন্তু স্যারের এই বইগুলো এত মূল্যবান কিন্তু এই বইগুলা সব উম্মার জন্য তিনি ওয়াক্য করে দিয়েছেন যে কেউ এটা যে কোনো মুহূর্তে ডাউনলোড করে পড়াশোনা করতে পারবে সব দিয়ে দিয়েছেন এই জাতির খেদমতের জন্য তিনি যে যুগান্তকারী বইগুলো রচনা করেছেন এগুলা শত শত বছর ধরে পরবর্তী যুগের এই ওম্মার জন্য আকৃদা আমল আখলাকের খোরাক জোগাবে ইনশাল্লাহ এই দেশের সবচেয়ে বড় সমস্যা আমাদের বাংলাভাষী মুসলিমদের সেটি হল আকৈদা আকিদা হল মূল সমস্যা মানে আকিদা বলতে ইমানের মৌলিক যে বিশ্বাস এই বিশ্বাসে গণ্ডগোল আছে আমরা অনেক শিরিক করি সিরিককে আমরা অবাদত মনে করি বেদাত করি বেদাতকে এবাদত মনে করে থাকি প্রতিনিয়ত আমাদের সাথে এই সমাজের অসংখ্য মানুষের সাথে একটা বিষয় নিয়ে বিরোধ হয় বলে যে ভাই আমরা তো বালো কাজ করতেছি অসুবিধা কি এই জাতিকে এটা বোঝানোই কঠিন যে বালো কাজ নিজের ইচ্ছামতো করা যায় না ভালো কাজ যেটা করব সেটা নবী সাল্লা উলিস্লামের সুননা মোতাবেক হইতে হবে এর বাহিরে নিজে নিজে ভালো কাজ করা যায় না এই কথাটাই যা থেকে বোঝানো অনেক কঠিন এবং যখনই আমরা বেদাব বলি বা নবী সাল সাল্লাম করেন নাই আমরা এই কথাটা বলি তখন বলে উঠে যে নবী সাল সাল্লামের যুগে তো ছিল না নবী সাল সাল্লামের যুগে তো টাইলসও ছিল না নবিস্লামের যুগে তো এসিও ছিল না এগুলা ব্যবহার করেন তো ওইটা করলে অসুবিধা কি মানে জাহালত মূর্খতা এত বেশি বিস্তার লাভ করেছে যে একটা হলো দিনের জন্য আরেকটা হলো দিনের মধ্যে দিনের জন্য আমরা সুন্দর সুন্দর উপকরণ জিনিস আমরা গ্রহণ করতে পারি সেটা ভেদায়তের সাথে সেটা সম্পর্ক না এই যে আমরা কার্পেট বিচাইছি তারপরে এই যে ফ্যান দিছি এসি দিছি টাইলস দিছি এগুলো কিসের জন্য দিনের জন্য এবাদতের জন্য কিন্তু এবাদতের ভিতরে কিছু বাড়ানো কমানো যাবে না এবাদতের সাথে বেদাতের সম্পর্ক এইগুলার সাথে বেদাতের সম্পর্ক না বেদায়াতের সম্পর্ক ফি আমরিনা না ফি এবারি না এবাদতের ভিতরে কোনো কিছু বাড়ানো কমানো যাবে না আমরা সবসময় এই কথাটা বলি যে প্রতিদিন জোহর আদায় করি চার রেখাত জুমার দিন আদায় করি কয় রাখাত দুই রেখাত সেখানে যদি আমরা বলি যে আজকে ছুটির দিন আমরা চারি টাকা তাদাই করি বা আট টাকা তদায় করি তাহলে নামাজ হবে না এখন যদি বলি যে নামাজ পড়া তো ভালো কাজ আপনি বাধা দেন কেন আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা এটা যে আমি তো এটা খারাপ করতেছি না এটা ভালো কাজ আমি মিলাদ পড়তেছি এটাতে খারাপের কি করতেছি আমি তো ভালো কাজে করতেছি আমি জশনে জুলস করতেছি এটা খারাপের কি আমি রাসুলের মহব্বতে মহব্বত বাড়াই দিলাম আমি তো খারাপ কিছু করছি না মানে এই ভালো কিছু করতেছি এই কথা বলেই এ আমাদের এই অবস্থা এজন্য জন্য আলহামদুলিল্লাহ আমাদের শাহেখ ইসলামী আকেইদার উপরে একটা বই লিখেছেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অবস্থান আমাদের সকলের মহব্বতের এবং আমরা যে স্যারকে সাহেবকে কত বেশি মহব্বত করি যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না আমার এই দেশের যত ইসলামিক স্কলার আছে সবচেয়ে বেশি মহব্বত করি ভালোবাসি আমি স্যারকে আলহামদুলিল্লাহ এবং নবিসাম বলছেন যাকে তোমরা ভালোবাসো তাকে জানাই দাও বলে দাও যে ভালোবাসি এই জন্য বলতেছি এবং আপনারাও আমি আশা করি যে স্যারকে অনেক মহব্বত করেন আমরা সবাই আল্লাহ সুবান উত্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবান তাল্লাহ সাহিত্যে পছন্দ করেন আলহামদুলিল্লাহ আমাদের বিরাট সৌভাগ্য আমরা আজকে সারকে আমাদের এই নদা সরকার বাড়ি জামে মসজিদে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি অনেকদিন ধরে আমাদের মুসল্লিদের সবাই দাবি যে আপনার উস্তফকে একবার আনেন আমাদের মসজিদে মুফতি কাজী ইব্রাহিম হাফেজা হল্লাহ উনি এসেছেন তারপরে ড মঞ্জুর এলাহি আসছেন ড সাইফুল্লাহ আসছেন অনেক শাখা আমাদের মসজিদে আসছেন এখন আপনি আমাদের এই সাহিত্যে একবার আনেন আমরা দেখব এবং কিছু কথা শুনব কিন্তু সারের সময় সুযোগ মিলিয়ে আমরা তো পাই না আলহামদুলিল্লাহ এই ডিসেম্বর মাসে আমরা সুযোগ মতো আল্লাপ কবুল করছেন আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন স্যারের আলোচনা অনেক টিভি চ্যানেলে শুনি ফিজ টিভিতে আমাকে সবাই আসি এসে বলে যে স্যারের আজকে জিকরুল্লাহ সম্পর্কে আলোচনা শুনছি এই বিষয় সম্পর্কে আলোচনা শুনছি আলহামদুলিল্লাহ খুব মনোযোগের সাথে কিন্তু আমাদের ভাই বোনেরা শুনেন এবং অনেক টিভি চ্যানেলে আগে তো ইসলামিক টিভিতে সার ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর দিতেন আলোচনা করতেন সবার কাছে আমাদের পরিচিত এবং মহব্বতের আলহামদুলিল্লাহ আজকে আমরা সরাসরি ইনশাল্লাহ কিছু কথা শুনব এবং আমাদের এই প্রোগ্রাম লাইভ সম্প্রচারিত হচ্ছে একবারে যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে আমাদের ভাই বোনেরা ইনশাল্লাহ শুনতে পারবেন আর আমরা আমি আর আজকে আর আলোচনা করব না আমি তো সব সময় আছি সব সময় আমরা আজকে দীর্ঘ নয় বছর ইনশাআল্লাহ এই মসজিদে কোরআনে কারিমের তাপসির করে থাকি এবং পুরা কোরানে কারিমের একবার তাপসির আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে শেষ করেছি নয় বছরে এখন দ্বিতীয়বার আবার আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ এই কোরআনে নূরের বরকতে এই এলাকার অনেক ভাই বোনের মধ্যে অনেক সিরিক অনেক বেদাত অনেক খারাপ আকিদা আলহামদুলিল্লাহ দূরীভূত হয়ে গেছে এবং আমাদের এই তাফসির আলহামদুলিল্লাহ এখন সারা ওয়ার্ল্ডেই পৃথিবীর সব দেশে আমাদের ভাইয়েরা শুনেন এক একদিন এক এক দেশ থেকে টেলিফোন করে বলেন স্পেন থেকে ইতালি থেকে একেবারে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে শুরু করে সব দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের তাফসির পৌঁছে গেছে তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি যে আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহদ্দিনের সহি আকিদার দাওয়াত সহি আমলের দাওয়াত তাবলিগ আমরা পৌঁছানোর তো আলহামদুলিল্লাহ এখন স্যার আমাদের সামনে আলোচনা করবেন আমরা সাহেবকে কোন সময় দিব না স্যারের পছন্দ যতক্ষণ পারেন স্যার আলোচনা করবেন ইনশাআল্লাহ বিষয় হল আমাদের বর্তমানে মুসলিমদের মধ্যে ব্যাপক অনেক্য ছোটখাটো বিষয় নিয়ে একজন আরেকজনকে আমরা কাফের বলতেও দ্বিধাবোধ করি না গোমরা বলতে দ্বিধাবোধ করি না ছোটখাটো জিনিস সামান্য মাসালামাসাইল আমলিক একতালাপ এগুলো নিয়ে দেখা যায় এক আলেম আর এক আলেমকে এক মুসলিম আর এক মুসলিমকে ঝগড়া মারা মারামারি সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা তো আমরা এই জন্য আজকের বিষয় ঠিক করেছি মুসলিম উম্মার ঐক্য যে উম্মতের ঐক্য কত জরুরি এই বিষয় সম্পর্কে স্যার আমাদেরকে আলোকপাত করবেন এর বাইরেও স্যার আমাদের জন্য যেটা জরুরি মনে করেন স্যার হলেন আমাদের ডাক্তার ডাক্তার যেই ওষুধ আমাদের জন্য বেশি প্রয়োজন মনে করবেন অ্যান্টিবায়োটিক প্রয়োজন মনে করলে অ্যান্টিবায়োটিক দিবেন সাধারণ মনে করলে সাধারণ দিবেন এটা সারের ইনশাআল্লাহ ইচ্ছা অনুযায়ী এরপরে স্যারের আলোচনার পরে আমরা কিছু প্রশ্ন উত্তর শুনবো ইনশাল্লাহ এরপরে সালাতা আদায় করবো ইনশাল্লাহ যে এখন আলোচনা করছেন শাহেক ডন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হাফেজ আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور عنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله সল্লাহ আলিহি ও আল্লাহ আলহি ও আসহাবিহিমাবাদ আমরা প্রথমেই আল্লাহ দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তহ আমাদেরকে আল্লাহর ঘরে বসার তৌফিক দিয়েছেন আমি আল্লাহর ঘরের উপরে এমফাসিস করছি সেটা হল আলহামদুলিল্লাহ আমাদের দেশে দিনই আলোচনা আওয়াজ নসিহাত তবে দুর্ভাগ্যবশত এটা সাধারণ মসজিদ কেন্দ্রিক হয় না এটা অদ্ভুত ব্যাপার আমি আপনাদের বলবটুকু আল্লাহ মনে দেন আল্লাহ রসুল আল্লাহ ইমুল ইকাশিয়া রহমা আপনারা জানেন হাদিস যখন কোন কিছু মানুষ আল্লাহর কোন ঘরের একটা ঘরে বসে কোরআন তাদারুজ করে আল্লাহ দিনের কথা লিখির আলোচনা করে তখন আল্লাহ চারটে পুরস্কার তাদের দিন তাদের উপরে রহমত নাজিল হতে থাকে ফেরস সারা তাদেরকে আবৃত করে নেন এরপরে তাদের উপর শান্তি বর্ষিত হয় আল্লাহ তার প্রিয়তম ফেরসাদের কাছে এদের নিয়ে গৌরব করেন এখানে গুরুত্বপূর্ণ হল কি ব্যতিমিন বুইতুল্লা আল্লাহ ঘরে এখন দেখেন আমরা আমাদের দেশে দিনের যত কাজ আল্লাহর ঘর বাদে এটা অদ্ভুত ব্যাপার আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে যদি আপনার রাগ করেন না যদি আরও এক লাখ মসজিদ বাড়ে একটা ডিস্টার্ব ফিল করবে না কারণ মসজিদ যতই হোক নিয়ন্ত্রণ তো তারই থাকবে কারণ আমরা আমি মাঝে মাঝে আপনাদেরও বুঝাই যে আমাদের বাংলাদেশের মানুষ মসজিদকে মহবুত করে কিছু জিনিস আমাদের ইমানের সাথে লেগে আছে অনেক সময় নামাজ পড়ে না বাবা মা কিন্তু ছেলে আমাদের আমাদের বলে যে পড়লে কাপের আপনার শোনেন তো আমি অত জোরে বলি না একটু আস্তে আস্তে বলি ওর যদি মোটে ইমান না থাকতো তো ও কেন কোরআন পড়তেনি আসছে কথা বুঝতে পারছেন না তার মানে কোরআনের মহব্বত আর মসজিদের মহব্বত এখনো আমাদের রক্ত মাংসে মিশে আছে নামাজ পড়ি না পড়ি রোজা রাখি না রাখি যাই করি না কেন যে কারণে গ্রামে গঞ্জে যাবেন গ্রামের বাড়ি একটা হয়তো পাকা না কিন্তু মসজিদ টাইজ করা এবং গ্রামের লোকেরাই করেছে বাইরে কোনো টাকা না আমরা ওরকম গ্রামেগঞ্জে দেখছি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাধারণ অতি অনেক টাকা দিয়ে যায় ওই দুই তিন দিন টাই করে যা পেতেছে মসজিদে দিয়ে দেয় তার মানে মসজিদের মহাব্বত আমাদের রক্ত মিশে আছে আমি মাঝে মাঝে আপনাদেরও প্রশ্ন করি মসজিদ আবাদ করার মানে কি বিল্ডিং করা না মসজিদটাকে প্রাণবন্ত রাখা আপনি মনে করেন দুই কোটি টাকা আপনারা খরচ করে মসজিদ করলেন মসজিদে চব্বিশ ঘন্টায় শুধু চার ঘন্টা খোলা থাকে বাকি বিশ ঘন্টা তালা দিয়ে থাকে আপনার আপনার পিতা মাতা সব তো চার ঘন্টারই পাবে ঠিক না বিশ ঘন্টা তো আর পাবে না আর আপনার চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং কর্মচঞ্চল থাকে চব্বিশ ঘন্টা সব পাবে তাহলে এত টাকা দিয়ে মসজিদ করে মসজিদটা যদি চার ঘন্টার জন্য খুলি আর বিশ ঘন্টা বন্ধ রাখি তাহলে তো আমাদের লস দুই নম্বর রসল্লা সাল্লা মসজিদ কিন্তু এত পাকা ছিল না মসজিদে আকাশতে পানি পড়লে আগেই মাটিতে পড়ত বৃষ্টি হলে কাদা কপালে লেগে যেত কিন্তু মসজিদ আবাদ ছিল ২৪ ঘন্টা সেখানে দিনের কথা মসলা পড়া পড়াশুনো ওয়াজ নসিয়ত ফতোয়া একতা সব চলত মুসলিম বিশ্বের প্রথম কয়েকশ বছরের মাদ্রাসা বলে কোন শব্দ নেই মাদ্রাসা মানে আমরা আজকাল মনে করি স্কুল বা পাঠশালা ইসলামী পরিবেশে মাদ্রাসা মানে বিশ্ববিদ্যালয় কারণ স্কুল পাঠশালা তো মসজিদেই প্রাইমারি সেকেন্ডারি তো মসজিদেই পড়া হবে হায়ার সেকেন্ডারি হায়ার স্টাডিজ হবে মাদ্রাসায় তাহলে আমরা একদিকে রসোল্লাহামে মসজিদের যে প্রকৃতি মসজিদ যেটা এটা হারিয়ে ফেলেছি আমরা বিল্ডিং বানিয়ে ফেলেছি দ্বিতীয় আর সমস্যা হয়েছে আমাদের এটা আপনারা জানবেন আমরা জানি কেউ মসজিদ বানালে আল্লাহ তানাতে ঘর বানান আমরা মসজিদ বানাই আলহামদুলিল্লাহ এটা সহিদ কিন্তু মসজিদের টায়ালসগুলো খুবই দামি সস্তা ইমামের জন্য আমি খুঁজে খুঁজে আমাদের বাংলাদেশের জন্য চারটে শর্ত প্রি কন্ডিশন পাইছি একটা হল ইমাম সস্তা হইতে হবে দুই নম্বর হল ইমামকে দ্বিতীয় যেটা শর্ত সেটা হল আমরা আমরা বাবুরাম সফরে পড়ছিলাম যে সাফের চোখ নে নাক নে কান্নে করে না কো ফুসফা মারে নাকো ঢোসগার নেই কোনো উৎপাত খাই শুধু দুধভাত এরকম হইতে হবে ঠিক না অর্থাৎ কোন জীবনের কোনো কথা বলবে না মরনের অথবা অতীতের কথা বলবে আমার জীবন আমার পরিবার আমার সমাজ আমি ছেলে কি করে মানুষ করো বউ কি করে সংসার করে এগুলো কিচ্ছু বলবে না বললে সমস্যা হয়তো সে কিছুই মাইন্ড করেনি সুদের ব্যাপারে অনেকদিন বলেছে মসজিদের কেউ কেউ মাইন্ড করবে এই দেখো নিঃশয় আমাকে মার্ক করেছে অথবা ঘুষের কথা বলেছে অথবা বউ বেপরতা করে বলেছে মাইন্ড করে ফেলে কটার গেল দুটো সস্তা হতে হবে মানে বোবা হতে হবে তিন নম্বর হল মুসল্লিদের মসলানুয নামাজ হতে হবে কেতাব অনুযায়ী না মুসল্লিদের যেভাবে ওইভাবে হতে হবে আপনি পড়ে কি আসেন এটা বড় কথা না আমরা এইভাবে চাই আর চতুর্থ হল চাকরিটা কোন সার্ভিস রুলে যেতে পারবে না আমাদের দেশের সব চাকরির সার্ভিস রুল আছে চাকরিতে ভুল করলে শোকজ আছে ইমামতের চাকরির কিন্তু কোন শো কজ নেই তুমি আরে শোনা ব্যাস কথা বুঝতে পেয়েছেন যে কারণে মসজিদগুলো আসলে আবাদ হয় না অনেকেই বলেন ইম আমরা কথা বলেন ইম কথা বলেন ইম কথা বলে না আমি আপনাদের মজার কথা বলি কয়েকদিন আগে ভয়েস আমেরিকা থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছে এই বাংলাদেশে আয় জঙ্গি ইত্যাদি ব্যাপারে এখন তো মোল্লার মসজিদ পর্যন্ত আমি মোল্লা মানুষ যায় আসে দিনী শিক্ষায় নিয়ে যায় এখন কারা এগুলো হচ্ছে আমি বললাম যে যে সকল তরুণ দিনের আবেগ আছে কিন্তু আলেমদের সহবত পায় না এরা উগ্র হয়ে যায় কারণ তাদের আবেগ আছে আর আলেমদের সহবত না থাকাতে ভালো আলেমদের না পাওয়াতে ওরা জানে না যে দিন কি করে দাওয়াত দিতে হয় এজন্য সহজে ওদেরকে মানে ডেভিয়েট করা যায় আর প্রমাণ বললাম আমাদের বাংলাদেশে সিলেট চট্টগ্রাম নোয়াখালী বরিশাল এই বেল্টে মাদ্রাসা কিন্তু বেশি বেশি কখন বোঝা যায় যখন আপনারা আমাদের দেশে যাবেন জয়পুরহাট রংপুর দিনাজপুর কুড়ি গ্রাম জিনাইদহ কুষ্টিয়া একটা দুটো তিনটে ইউনিয়নে একটা ভাঙড়ি মাদ্রাসা অনেক আর আপনি এই সিলেট চট্টগ্রাম জোনে যাবেন একটা গ্রামের ভিতরে অন্তত পাঁচ সাতটা মাদ্রাসা আছে যে কারণে আমাদের দেশে যে কথা থেকে আসলো ইমাম আছে পাগড়িপোড়া টুপিপোড়া ইমাম আছে ইমামরা কেউ আলেম না আমার জিনাইদহ জেলার ভিতরে প্রায় তিন হাজার ইমাম আসেন এদের ভিতরে বোধহয় পার্সও মানে মাদ্রাসা কমপ্লিট করা না অনেকেই স্কুলে পড়া কোন রকম আরবিটা পড়তে পেরে অনেকে চার পাঁচ ক্লাস মাদ্রাসায় পড়া এরকম না কাজে এদের ইমাম কিন্তু আলেম নন এদের কাছে যুবকেরা তরুণীরা ভালো গাইডেন্স পায় না এই জন্য দেখবেন আমি যেহেতু এই এলাকার লোক অর্থাৎ মাদ্রাসা মুক্ত এলাকার লোক কাদের দোষ বললে দোষ নেই মাদ্রাসা যুক্ত আর মাদ্রাসা মুক্ত এলাকার ভিতরে অনেক পার্থক্য सामाजिक व्यवस्थापना परिवारिक बाधन उग्रता राननती सब बेपारे माइंड करेंट चट्ट नोआखाली बरशाले एमक इसलम राजनीति करें ता क्या देश के मत भोट पान ना जिनाइदे राजशाह रंगपुरे दिनपुर একটা ইসলামী রাজনৈতিক দল যে দলই হোক তত সহজে একটা সিট পায় একা একা চট্টগ্রাম সিলেটে না। কারণ এসব ব্যাপারে আলেমদের একটা দীর্ঘদিনের কিছু গাইডেন্স আছে তারা কিছু বোঝেন তারা কিছু বলেন যে কারণে উগ্রতা এমন কি কোন রকমের প্রান্তিকতা মানুষদের মধ্যে আসতে পারে না সমাজের সবাইকে নিয়ে চলা পরিবার সমাজ দাওয়াতের পদ্ধতি কি হবে আমাদের যেসব এলাকায় ইমামরা অযোগ্য সেখানে তরুণেরা গাইডেন্স পায় না ইমাম কিছু বলতে পারেন না তখন নন আলেম নন ইমাম একজন এসে হয়তো তরুণকে বলল যে এইখানে চলো এইখানে গেলে তুমি জানাত পেয়ে যাবা ওর তো আবেগ আছে এলেম নেই ওদোর ধর্ম এই জন্য মসজিদ আবাদ করার শর্ত হল ইমাম যোগ্য হতে হবে তাকে কথা বলার সুযোগ দিতে হবে তার কথা যদি আপনার পছন্দ না হয় আপনি আলেমদের মাধ্যমে তারই করবেন যে আপনি এই কথাটা বলেছেন এটা ডকুমেন্ট দেন অথবা আপনি এইভাবে বলেন না এটা আমাদের প্রবলেম আপনি কথা বলেন তবে দেখেন এটা আর একটু ভালো করে বলা যায় কিনা এই যে মসজিদ আবাদ করা আপনারা এখানে সফল হয়েছে হয়েছেন আলহামদুলিল্লাহ কারণ আমার জন্য দিন পালন যেমন একটা ফরজ কাজ সমাজের লোকেদের দিনের দাওয়াত দেওয়াটা আমাদের একটা ফরজি কেফায়া কাজ সমাজের ব্যবসায়ী চাকুরিজীবী ব্যস্ত থাকেন আপনারা আপনারা যারা টাকা দিয়ে মসজিদ বানান তারা প্রায় সবাই ব্যস্ত আপনার যে ইমাম সাহেব একটা যোগ্য ইমাম ভালো ইমাম মত্তাকি আলেম ভালো আলেম আরবি বটতে পারে আরবি বলতে পারে কেদাপত্র জানা আছে কোরআনের হাফেজ হাদিসের হাফেজ একজন হুজুর আপনার আমরা পারব না তবে আপনার সাধ্যমতো খেদমত করব আমাদের ফরজে কেফায়াত দাওয়াত আমাদের এলাকার সব যুবকদের মসজিদে নিয়ে আসার দায়িত্ব আপনার তাহলে দেখতেন সমাজটা পাল্টে দিত অর্থাৎ আপনাদের ফরজেকে দায়িত্বটা ফর্জে আইন একজন পালন করে আপনার নামাজকে পড়ে দিতে না এটা হবে না কিন্তু আপনার দাওয়াত আপনি সফরা পেয়ে যাবেন এই জন্য ইমাম যোগ্য ইমাম রাখা মসজিদকে কর্মব্যস্ত রাখা প্রাণবন্ত রাখা দিনী প্রোগ্রামগুলো মসজিদ কেন্দ্রিক হওয়া এটা আল্লাহ তালার খাস রহমত পাওয়ার একটা পথ এই জন্যই আমি বলছি যে আমরা যে আমাদের এই মাহফিল মাহফিল করে বেড়াই মাঝে মাঝে করি মাঠে ময়দানে মসজিদ কেন্দ্রিক আলোচনা আমাদের সমাজে কম মসজিদগুলো কমিটি নিয়ন্ত্রণ করেন খুলতে চান না কি জানি কোন কথা হয় কোন বিপদে পড়ি তা আপনারা যে এই মসজিদ কেন্দ্রিক দাওয়াতের ব্যবস্থা করেছেন মসজিদ কেন্দ্রিক তাফসিল করেছেন এলাকার তরুণদেরকে যুবকদেরকে এখানে নিয়ে আসতে পেরেছেন এটা বড় সফলতা আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের আপনাদের এই যে কষ্ট শ্রম আয়োজন এগুলো সব পরিপূর্ণরূপে কবুল করে নিন আমির যে বিষয়ে আরেকটা বিষয় আমার ভালো লাগে এখানেও দেখি সব জায়গায় দেখি বর্তমান আমরা এই বর্তমান বিশ্ব করে প্রযুক্তির কারণে আমরা একটা ছোট্ট গ্রামে পরিণত হয়ে যে গ্লোবাল ভিলেজ বলে সব জায়গা দিন সব জায়গায় দেখা যায় আর এই গ্লোবাল ভিলেজের মাতবর হল যাদের টাকা আছে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ তারা প্রযুক্তি এবং টাকা নিয়ন্ত্রণ করে যে কারণে তাদের সকল প্রোগ্রাম প্রযুক্তিকে ব্যবহার করছে প্রথম টার্গেট কিন্তু তরুণেরা তরুণেরা মেয়েরা এবং উদ্দেশ্য তাদেরকে অশ্লীলতা উচ্ছলতা ইত্যাদির পথে এগিয়ে নেওয়া তার নামে যৌবনের নামে লাফাও ফুর্তি করো আড্ডা দাও এটা করো সেটা করো তরুণে বুঝতে পারে না যৌবনের তার্যের কিছু উচ্ছলতা আছে এটা গ্রোথ এক হাঁড়ি দুধ আপনি যদি আধা কেজি দুধ একটা হাড়িতে রাখলেন হাড়ির নিচেই থাকে যখন জ্বালাবেন তখন ওটা বাড়তে বাড়তে হাড়ি ভরে যায় এরপরে পড়তে শুরু করে কেউ যদি মনে করে পড়লে পড়ুক এক হাড়ি থাকলেও চলবে সে জ্বালাতে থাকে আর ঘন করতে থাকে যখন ওটা থেমে যাবে তখন এক হাড়িও থাকবে না কিছুই থাকবে না তার্যটা ওরকম তার্যের গ্রহ তিরিশ পঁয়ত্রিশ বছর থাকে চল্লিশ পর্যন্ত মানুষ শক্ত থাকে এই সময়ে যে আমাদের কি চলে যাচ্ছে এটা আমরা বুঝি না কিন্তু যৌবন যে যখন জীবন হয় ষাট পঁয়ষট্টি তখন আমরা বুঝি যে অনেক কিছু হারিয়ে ফেলি অসময়ে কিন্তু তখন আর ব্যাক করা যায় না জীবনে কোনো ব্যাগ্যার বলে কোন জিনিস নেই এখন বর্তমান বিশ্ব যারা নিয়ন্ত্রণ করেন আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো तरुण दे के तारुण्य नाम सामने थार्टी फार्स्ट नाइट आुण्य नाम पुरो मीडिया पागल हो जाए तरुण जा उद्देश्य हल तरुण युवक युवती तरुणी तारुण्यौवन के एक्सप्लयोग वादी बनिए पन्न्य विक्रय आधिपत्य विस्तार कर এটার উদ্দেশ্য এই ফুর্তির ভিতরে ট্যাগ শুধু ভোগ আছে যেমন এই তো কয়দিন পরে থার্টি নাইট হবে ঢাকায় সবাই আপনারা দেখবেন মিডিয়াতে তো মিডিয়া একেবারে ফাটাফাটি থার্টি ফার্স্ট কেন কারণ প্রাচীন যুগে প্রাচীন যুগে মানুষ যখন প্রকৃতি পূজা করতে। মানুষের ভিতরে এবাদত আল্লাহকে ডাকার প্রবণতা জন্মগত সহজাত আমার সাথেই জন্মেছে আমার সাথেই মরবে আল্লাহ যে আলাস্তুবের অব্যিকুম বলে দিচ্ছিলেন এটা এমনভাবে আমাদের ব্রেনে মস্তিষ্কে আছে মানুষ এবাদত ছাড়া পারে না এবাদত করতেই হবে আদমের পরে সন্তানেরা আস্তে আস্তে শিক্ষা দীক্ষা নেই ডিবিহেট মানে গুমরাহের দিকে গেল আপনাদের বলি এই পয়েন্টে ওটা যাব আপনারা বলবেন কেন অনেক মানুষ করে না নাস্তিক আসলে প্রতিটি মানুষ করে মানুষের ভিতরে বিবাহের দাম্পত্য সম্পর্ক তৈরি করার সন্তানের মহব্বত এটা জন্মগত অনেকের এক করে বিয়ে সাথে করে না তার মানে ওর ভিতরে সন্তানের মহব্বত নেই নাকি ও মোটেই এটা চর্চা করে না পরে সন্তান নিয়ে কোলে করে আদর করে জড়াই ধরে কিছু না কিছু করেই তবে সে স্বাভাবিক ন্যাচারাল পথে না যেয়ে অ্যাবনরমাল পথে করছে ন্যাচারাল তুমি বিয়ে করো সন্তানের পিতা হও মাতা হও আদর করো কষ্ট করো এটা হলো ন্যাচারাল সে ন্যাচারাল পথে না যেয়ে অ্যাবনরমাল পথে যাচ্ছে কিন্তু তার ভিতরে আছে ওটা মেরে ফেলতে পারেনি এবং সে করে তার ভিতরে হৃদয় উঠলে ওঠে ছোট একটা শিশু দেখে তাকিয়ে থাকে বলে নেয় ওটাকে সে মেরে ফেলতে পারেনি এবারত এরকম যারা আপাতত করে না যেমন আমরা মনে করি আমাদের ধর্মকে যারা আফিম মনে করেন ধর্ম টর্ম বাধা জিনিস করে কখনো লেলিনের কবরে ঘরে কখনো বসে বসে সুর করে গান গাই এবার কি যাকে আমি এমন একটা কর্ম আগে বুঝি এবাদত এমন একটা কর্ম যে করে সে শান্তি পায় আরেকজন গ্যাল দিতে পারে হিন্দুর পূজা দেখে আমরা বলি বাজে কাজ কিন্তু সে তাদের শান্তি পাচ্ছে মুসলমানের নামাজ দেখে বাধে কাজ কিন্তু সে শহীদ মিনারে বসে ঢোলছে আর গান গাচ্ছে সে শান্তি পাচ্ছে ওটা তার এবাদত ওটাই তার মাস্তিদ এই মানুষ প্রত্যেকেই এবাদত করে সেই এবাদতটা বিভ্রান্তিকর হয়ে যায় যেমন আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে মানুষের ভিতরে খাওয়ার অনুভূতি এটা মজা কত ক্ষুদা লেগেলে খেতে হবে আপনি বাস থেকে নেমেছেন ঢাকা আমাদের গাবতলিতে নামতে হয় প্রচন্ড ক্ষুদা গাবতলি ওখান হোটেল বিরিয়ানির খাওয়া খুব খসবু বেরোচ্ছে খরব এক লাগে না যে বসে গেলাম অর্ডার দিয়ে খেয়ে নিলাম খেতে তৃপ্তি লেগেছে মজা লেগেছে শান্তি পেয়েছি কিন্তু দেখা গেল একটু পরে ডায়রিয়া শুরু হল হতে পারে না তার মানে খাবার পয়জন ছিল মানে খেতে মজা লেগেছে মানে খাদ্যটা মানে স্বাস্থ্যকর নয় ঠিক না বৈজ্ঞানিক পরীক্ষায় ল্যাবরেটরি থেকে বোঝা যায় যে খাদ্যটা স্বাস্থ্যকর কি না ঠিক এবারত সবাই করে মজা লাগছে শান্তি লাগছে অন্তরে ভালোবাসা লাগছে মরা কোনো ব্যক্তিত্বকে ধ্যান করছি বা তার নামে গান গাছি খুব ভালো লাগছে বসে আছি কোথাও ফুল দিচ্ছি কোথাও তাকিয়ে আসি কোথাও ঘুরছি এসবই কিন্তু এবাদত কোন না কোনোভাবে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না যৌক্তিক ব্যাখ্যা দেওয়া যায় না এমন একটা কাজ করছি আমার মনের আবেগ প্রকাশের জন্য কিন্তু সব এবাদতই জীবন দেয় না সব খাদ্যই জীবন দেয় না মজা লাগে অনেক খাদ্য মরণ আনে কোন এবাদত আমার জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর আর কোনটা নয় এটার ল্যাবরেটারি হল মোহাম্মদ রসুল্লাহাল যেটা বলছিলাম এই যে থার্টি নাইট করবে এটা কেন এটা প্যাগান যুগের এক ধরনের এবাদত তারা মনে করত প্রকৃতি আমাদের দেখে আমাদের দেয় আমরা যদি বছরের শুরুটা ফুর্তিতে কাটায়। তাহলে সারা বছর নিশ্চয় প্রকৃতি আমাদেরকে ভালো লাগবে যেমন আমাদের দেশে আগে ছিল কাদাখের আপনারা জানেন কিনা বর্ষার সিজনে যেন বর্ষা হতো না নারী পুরুষ কাদা কাদামাখত পানিডান্ত কাদামাখত যে আমাদের কাদামাখা দেখে প্রকৃতি বৃষ্টি দেবে আমরা যদি ভালো করে শুরু করি সারা বছরটা হয়তো ভালোভাবে যাবে এই চেতনায় প্যাগানরা এটা পূজা করত ক্রমান্বয়ে এখন এই আধুনিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এটাকে তুলে ধরেছে কি জন্য এটা সাহিত্যই বলেন সংস্কৃতি বলেন সভ্যতায় কিছু না এগুলো বাণিজ্য একুশে পহেলা বৈশাখ বলেন থার্টি ফার্স্ট নাইট বলেন ভালোবাসা দিবসে কেউ কি বলে দানের কথা ত্যাগের কথা সঞ্চয়ের কথা না বলে খাও খাও ফুর্তি করো যেমন থার্টি ফার্স্ট নাইট প্রচন্ডতম শীত বছরের প্রথম মুহূর্তটা আমরা ভালোভাবে শুরু করব কিভাবে বস্তিতে প্রত্যেকে একটা করে কম্বল দিয়ে এই যে মিডিয়া পাগল হয়ে আছে কোন মিডিয়াটা বলবে নাকি তাহলে শুধু কম্বল আলাদেশ কম্বল বিক্রি হবে ওনাদের মদ বিক্রি হবে না বিয়ার বিক্রি হবে না অন্যান্য কিছু বিক্রি হবে না ওনাদের যেটা চান হবে না কাজে এটা কেউ বলবে না এই জন্য ভোগবাদী সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদী আগ্রাসন যখন আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে এবং সকল কিছুই তাদের মুখ তাদের যৌবনের উচ্চলতাকে এক্সপ্লোর করার জন্য এগুলো হচ্ছে এই মুহূর্তে আমরা যখন দেখি যে কিছু তরুণ তাদের যৌবনের চাহিদা আমরা বুড়ো হয়ে গেছি আমরা তো দিনের কথা মনে করবই খুব স্বাভাবিক যখন দেখি তরুণেরাও মসজিদে আসে তরুণেরাও দিন জানতে চাই তখন খুব ভালো লাগে রসল্লাহ সাল্লাহ সাল্লামের কথা মনে পড়ে রসল্লাহ সাল্লাহ সাল্লামের প্রায় সকল সাহাবি কিন্তু তরুণ ছিলেন হয় ৩৫ থেকে তার নিচেই এবং এদের ভিতরে বড় অংশ প্রথম ইমান ছিলেন যারা এদের প্রায় মেজরিটি তরুণ খাদিজা তার স্ত্রী জায়দ এ হারেসা তরুণ আলী তরুণ জুবাইরুল্লা আওয়াম তরুণ বারো ১৩ বছরের বয়সব জি আসার তরুণ আবদুল্লা নাজ তরুণ সবাই তরুণ ওসমান সেও তরুণের ভিতরে রয়েছেন ওই সময় তাহলে দেখা যাচ্ছে যে তরুণদের সত্য গ্রহণ করার সত্য সন্ধান করার সমাজকে ভালো করার যে প্রবণতা এটা যদি আমরা ভালো পথে নিতে পারি তারা ভালো হয় আর যদি এটা তারা কোনো গাইডেন্স না পায় তারা অনেক সময় খারাপ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড দেখে ভালো লাগলো আর পাশাপাশি তরুণদেরকে এই কাজে ইনভলভ দেখে খুবই ভালো লাগলো আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে সুন্দরভাবে পরিচালিত হওয়ার তা অফিক দান করুন আজকে আমার আলোচ্য বিষয় আমাদের মহতারাম শেখ নির্ধারণ করেছেন মুসলিম সমাজের ঐক্য উম্মার ঐক্য এটা আসলে আমি যে খুব বড় আলেম এরকম কিছু নয় তবে আমার কিছু শখ আছে কাজ করার যে কারণে আমি কাজ করার চেষ্টা করি এবং কষ্ট হলেও মজাই লাগে কিছু লেখি কিছু বলি আর এই লেখার এবং বলার তৌফিক আল্লাহ দেন তবে এর আমি একটা কথা আগাগোড়া সবসময় বলার চেষ্টা করি যেটা আমার ভালো লাগে সেটা মুসলমান কেন মুসলমানকে খারাপ জানবে মুসলমান অনেক খারাপ দিক আছে কিন্তু তার ইমানটা তো অনেক ভালো আমি আপনাদের প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে অনেকেই যারা আমাদের সন্তান দেন অভিভাবকরা অনেক খারাপ আচরণ করে মহিলারা পর্দা করেন না পিতারা এসে বা মায়েরা এসে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে অনেক সময় শিক্ষক শিক্ষিকারা রেগে যান হ্যাঁ এত বিমান নেই মনে ভাই এই ঝিনাজার শহরে মাদ্রাসায় কেউ ছেলে পড়তে দেয় না টাকা দিয়ে মাদ্রাসায় পড়তে দিয়েছে ফিরি না ইমানের কারণে দিয়েছে নাকি ইমান না থাকার কারণে দিয়েছে আপনি এটা আগে এইটাকে মূল্যায়ন করে সর বাকি কথাগুলো বলেন আমাদের বুঝতে হবে যে ও ছেলেটা নিয়ে মাদ্রাসায় আসছে তাও টাকা দিয়ে ফিরি না তার মানে ওর ভিতরে ইমান আছে বলে আসছে বাকিটাও বোঝে না আদব বোঝে না পর্দা বোঝে না শিখতে পারেনি পারিনি খারাপ জিনিস থাকে ভাই কিন্তু দেখব না একজন মানুষ আল্লাহকে আল্লাহ মাহবুদ মেনে নিচ্ছে মোহাম্মদ সৌরাজ কেউ কে নবী হিসেবে মেনে নিচ্ছে তাকে আমি নবীর দূষ্মন বলব তাহলে নবীর নামে যারা কার্টুন মেনেছে তাদের কি বলবো কথা বুঝতে পারছেন না এই জন্য সবসময় আমার কাছে এটা খুব কষ্ট লাগে যে মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলবে আলেম আলেমের বিরুদ্ধে বলবে দায়ী দায়ির বিরুদ্ধে বলবে এটা আমার কষ্ট লাগে আলহামদুলিল্লাহ আমি আমাদের অনেক বড় বড় আলেম আসতেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাইরা আমি একটু আগে আসছি আমি উনিশশো সালে দেশে আসছি যে কারণে ওই সময় মানুষ ছিলেন দেনের দায়ী মশুর দায়ী সৌদি আরব থেকে আসা দায়ীরা কমছিলেন তা আমি কম বেশি গাল মার খেয়ে যাই বলি না কেন আল্লাহর দয়া যে আমি কোন আলেমের নাম ধরে আমি কিছু বলি না। আমি কোনো কথার মতের সমালোচনা করি এবং সেটাও বলি যতটুকু আদবের সাথে সম্ভব কারণের দায়ী কথাটা ভুল হতে পারে না আমার বলতে পারে ওনার কথাটা ভুল হয়েছে আমার কষ্ট পাই না কিন্তু আমাকে যদি বলে গ্যাল দেয় আমার কষ্ট লাগে তাহলে আমি যদি একজন দিকে কষ্ট লাগবে না রসুল্লাহ সাল্লামের কাছে এসে একজন রসুল্লাহ সাল্লামের ই ধরেছে ঘোড়া উটের লাগামটা দূরেছে আতাই তো রসোলাহ সবাই মিলে ধরে না সবাই আশেপাশে রসুল দা অ কিছু নিশ্চয় প্রয়োজনে আসছে আমরা বাংলাদেশের আলেম দায়ী বা দিনদার মানুষ অনেক সময় থাকে মানে ভক্তি বেশি মানুষ কাছে আসে সচ পায় না রসুল্লাম কিন্তু এরকম ছিলেন না রসুল আসলামের ব্যক্তিত্বটা এমনই ছিল সবাই তাকে প্রচন্ডতম মহব্বত করত জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু কোন কথার জন্য তার কাছে আসতে উপকৃত না একেবারে বৃদ্ধ আপনার এলাকার সবচেয়ে বুড়ি একদম কাজের বোয়া থেকে শুরু করে যে কোনো মানুষ তার কাছে যে যদি বলতো যে ওদের আমার কথা আছে উনি মন দিয়ে শুনত এই জন্য রসুল আসলাম যখন দেখেছে লোকের ওকে বাধা আসছে বলে বাধা দিব না আসতে দাও তখন রসলা প্রশ্ন করেছি আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে জাহান নাম থেকে আস্তে আস্তে দূরে নেবে এটা ছিল সাহাবিদের প্রশ্নের ধরন ছোট ছোট খুচরো না ছোট ছোট মানে আজকাল আমরা যেখানেই যাই শুধু খুচরো ছোট ছোট জীবন ঘনিষ্ঠ না এই খুব মুখস্থ মসলা এক শ্রেণীর আসে কিয়াম জিকে ইত্যাদি আরেক